আসসালামু আলাইকুম আহমতুল আলহামদুলিল্লাহ পৃথিবীর আনাচ কানাজ থেকে প্রোগ্রাম দেখছেন সবাইকে আমার অন্তঃস্থল থেকে মুবারক জানাচ্ছি মোবারকবাদ নিন সংসার জীবনে আমাদের করণীয় যে সমস্ত কাজগুলো আছে তার সাথে আমরা রিলেট করতে চাচ্ছি সাহাবাহিক রামের কাজগুলোকে আমরা আমাদের বন্ধুর জন্য কিছু দৃষ্টান্ত নিয়ে আসতে চাচ্ছি যেগুলো আমাদের সাহাবিয়াত অর্থাৎ মহিলা সাহাবারা তাদের জীবনে দেখিয়ে গেছেন এগুলো নিয়ে আসার পিছনে কারণ হলো যে আমরা জাননাতে যেতে চাই সফল হতে চাই আমাদের দাম্পত্য জীবনে সুখ সমৃদ্ধি আনতে চাই আমরা সুন্দর জেনারেশন তৈরি করতে চাই পৃথিবীতে ইসলামকে প্রসারিত করতে চাই এবং প্রত্যেকটা মানুষের দিলে দিলে এই কথা গ্রথিত করতে চাই যে আমরা মুসলিম আমরা একটা নবতর জাতি ইসলামের একটা সুন্দর ব্যাখ্যা দিয়েছিলেন আমেরা দলামি বলো তো দেখি তোমরা কি চও তিনি তখন বললেন আমরা এমন একটা জাতি ইবানু আল্লাহ তালা আমাদেরকে সিলেক্ট করেছেন পাঠাই দিয়েছেন তিনি আমাদেরকে মানবতার কল্যাণের জন্য তৈরি করেছেন আল্লাহর দাসে পরিণত করার জন্য এসেছি আমরা দুনিয়ার সংকীর্ণ ভুবন থেকে আখেরাতের প্রশস্ত আঙ্গিনায় তাদেরকে নিয়ে আসতে চাই আমরা বিভিন্ন ধর্মের যে সমস্ত কষাঘাত আছে নির্যাতন আছে কষ্ট আছে সমস্যা আছে সেখান থেকে তাদেরকে নিয়ে ইসলামের ইনসা ভিত্তিক জীবনের পথে আমরা নিয়ে আসতে চাই দাম্পত্য জীবন কেমন হবে কি সুন্দর দাম্পত্য জীবন তৈরি করতে হবে কি সুন্দর ভরা একটা ভুবন তৈরি করতে হবে সুন্দর একটা বাড়ি তৈরি করতে হবে তার দিক নির্দেশনা আমরা সাহাবিদের জীবন থেকে পাই আমি যে হাদিসটা আপনাদের সামনে বারবার উচ্চারণ করি সেখানে গতবার একটা হাদিস বলেছিলাম সেখানে আল্লাহ রসুল সাল আলহাম বলেছেন স্বামী তুমি তার যাকে তুমি তখন তার দিকে দেখাবে তোমার মনে শান্তি লাগবে আমারা স্বামী যখন তাকে কোনো কাজের জন্য বলবে তখন তার অনুসরণ করবে পলা তু খালি ফুফিনা স্বামীর অপছন্দ হয় এমন কোনো কাজে সে জড়িয়ে যাবে না যেটা তার মাল সম্পদ এবং তার কাজের তার নিজের বিরোধিতায় যাবে এমন কোন কাজ কোনো মেয়ে করবে না দেখেন অনেক সময় আপনারা বলবেন যে তাহলে মেয়েদের মেয়েদেরকে একবারে স্লেব বানাচ্ছেন নাকি আমি বলবো না স্লেব না আমি বলছি যে ঘরটাকে সুন্দর করার জন্য আমি বলছি যে আপনার এই ধুলির ধরায় স্বর্গ রচনা করার জন্য একটা জীবন আপনাদের সামনে তুলে ধরছে খুব সুন্দর ঘটনা নাবা বা আপনার মেয়ে ছিল হজরত আবু তালেবের দাসী আবু তালেব বলছেন নাবা তোমাকে একটা কাজ দিচ্ছে আমি কাজটা কি তুমি খাদিজার ঘরে একদিন থাকবে খাদিজা কিভাবে নবী মোহাম্মদ কে গ্রহণ করেছে নবী মোহাম্মদ তখন কিন্তু আমার কাছে মনে হয় খুব নতুন কিছু কথা খুব নতুন কিছু দিক নির্দেশনা সমাজকে উলটিয়ে পাল্টে দেওয়ার কথা পৃথিবীকে নতুন করে নতুন আঙ্গিকে সাজানোর কিছু কথা রাষ্ট্র ব্যবস্থাকে নতুন করে সাজানোর কিছু কথা সমাজকে ভেঙে চুরে আবার নতুন করে বিনির্মাণের কিছু সম্ভাবনা কিছু স্বপ্ন আমি দেখতে পাচ্ছি তুমি খাদিজার কাছে যাও তো খাদিজা দেখো তো খাদিজার কেমন অ্যাপ্রোচ থাকে থাকে। যদি ভালো থাকে তাহলে বুঝতে হবে যে না এখানে ঠিক আছে আর যদি দেখি ওখানে সংঘর্ষ লেগেছে তাহলে বুঝবো নবী মোহাম্মদ জানিয়ে এসে হয়তো এসেছে হয়তো বা ভালো নয় না বা বললেন ঠিক আছে দাদা আমি যাচ্ছি উনি গেলেন খাদিজার ঘরে উনি থাকলেন সারা সারাদিনের কাজ দেখার জন্য তারপরে উনি ফিরে আসলেন আবু তালে বলেন যে না কি খবর নিয়ে এসেছো নাবা বলতেছেন যে আমি দেখলাম যখন নবী মোহাম্মদ বাইরে থেকে আসলেন দরজা খুলে দিলেন তখন খুব আশ্চর্যজনক কিছু দেখলাম যেটা জাহেলি জীবনে আমরা সাধারণত দেখি নাজীবা আমি খুব আশ্চর্যজনক কিছু দেখলাম ও সামিয়া এই আজিবা কিছু আশ্চর্যজনক জিনিস কিছু শুনলাম যখনই শুনলেন নবী মোহাম্মদ সাল্লাস্লাম ঘরের দরজার কাছে আসছেন তার পায়ের নক শব্দ শুনে খটখট শব্দ শুনেই বুঝতে পারছেন যা আমার স্বামী এসে যাচ্ছে তিনি দরজার দিকে বেরিয়ে আসলেন তখন দরজা খুলে দিয়ে হাত বাড়িয়ে দিলেন ফ দম সদরিহা এবং তার বুকের কাছে আমাদের নবীকে টেনে নিলেন আরবরা বলে বিমি তার মানে আমার বাবা মার চেয়েও আপনাকে আমি প্রাধান্য দিচ্ছি আপনার আমার আব্বা আম্মা যত কিছু চাক না কেন তার চেয়েও আপনাকে আমি ভালোবেসে ফেলেছি আমার আব্বা আম্মার আব্বা আম্মাও আপনার জন্য প্রস্তুত হয়ে যান খেদমত করার এটাই আমি চাচ্ছি এই জন্য সাধারণত বলে দেখেন কত সুন্দর এক্সপ্রেশন যেটা হজরত খাদিজা নবী মোহাম্মদ সাল্লামকে দেখাচ্ছেন এরপর বললেন তিনি বললেন যে আমি আপনার কাছ থেকে যা চাচ্ছি এই জন্য যা আপনার মধ্যে নবুয়তের রিফ্লেকশন দেখছি প্রতিবিম্ব দেখছি এই আমি এগুলো করে থাকি দেখেন একজন খাদিজা রসুল করিম সাল্ল আলহিউসাল্লামের সাথে তার ব্যবহার হ্যাঁ এই যে ভালোবাসাটা এটা থাকা দরকার অনেকে বলবেন যে আরে বাবা তার মানে হলো আমি শুধু স্বামীর জন্য থাকবো না স্বামীর আলোচনা করব কিন্তু আলমার আতু ইসলামী ইসলামী জীবন দশ দৃষ্টিভঙ্গিতে নারী এই বইয়ের মধ্যে ডক্টর আব্দুল মোতাল আল জুবারি এই ঘটনাটা উনি উল্লেখ করেছেন ঘটনাটা হলো এই তিনি এক মেয়ের ঘটনা বলতেছেন যে মেয়ের স্বামী হলো কাঠুরিয়া মানে জঙ্গলে কাট কাটে কেটে ওই কাঠ বিক্রি করে যে ইনকাম করে সেখান থেকে তারা খায় এটা এদেরকে হাত হয় মানে যারা কাঠুরিয়া কাঠুরের ওয়াইফ এইভাবে তার স্বামীর বর্ণনা দিচ্ছে আমি আরবিটাও বলবো এবং তার অনুবাদ করবো দেখুন কত সুন্দর সুন্দর কথা আর সুন্দর এই জন্য বলছে না যে আমি স্বামী আমি একজন পুরুষ আমি এটা পছন্দ করি এজন্য জন্য বলছি যে একজন সুন্দর নারীর চরিত্র ছিল তিনি বলতেছেন কষ্টটা তিনি পাচ্ছেন শুধু আমাদের খাওয়ানোর জন্য যে কষ্ট উনি পাচ্ছেন চিন্তা করে দেখুন যে স্বামীর কষ্টটা মনের মধ্যে অনুভব করা হারাতে তখন আমি কি করতাম সঙ্গে সঙ্গে যে আমি এক গ্লাস ঠান্ডা পানি গ্লাসের মধ্যে রেখে তার উপরে একটা কিছু রেখে প্রস্তুত রাখতাম যে আমার স্বামী আসলেই জন্য এই পানিটা পান করতে পারেন ও আত্মু তো আমি আমার জিনিসপত্র তখন আমি দাঁড়িয়ে থাকতাম জানালা দিয়ে দেখতাম যে আমার স্বামী কখন আসবে জানালা দিয়ে উকি মারতাম যে ওই আমার স্বামী আসতেছে কিনা সুন্দর পোশাক পরিহিত অবস্থায় জীবন প্রভাতে প্রথম রাত্রিতে একজন নতুন মেয়ে বিয়ে করা স্ত্রী তার স্বামীকে যেমন ভাবে আহ সুসুভাগমন জানায় আলিঙ্গন করে তাকে সুস্বাগতম জানায় আমি ঠিক ওই রকমভাবে যেন নবদম্পতি নতুন বিয়ে করা স্ত্রী আমার স্বামীকে ঠিক ওই ভাষায় তাকে সম্ভাষণ জানাতাম আহ কি সুন্দর ইলাইহা আমি নিজেকে উৎসর্গ করে দিতাম স্বামীর দিকে যখন কোনো জিনিস চাইতো আমি তোকে হেল্প করতাম আপনাদের কাছ থেকে ছোট্ট ব্রেকে যাচ্ছি আমাদের সাথে থাকবেন আপনারা ইনশাআল্লাহ এরপরে ইনশাল্লাহ আমরা বাদ বাকি অংশটা শেষ করবো ইনশাআল্লাহ কিন্তু কিছু গুণ রয়েছে কবিরা চাঁদা সুফা আনা হওয়া দালা করা ছাড়া ক্ষমা করে দেবে না কিন্তু বন্ধু জানেন কোনটি কবিরা গুনা বেঁচে থাকতে চান কবিরা গুণা থেকে তাহলে দেখুন সাড়ে পাঁচটায় সকাল ছটায় বাংলাদেশের বাংলায়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 डायल कर डर के प्रति शनिवार रत साढ़े सात पुनः सम्प्रचार सकाल साढ़े नशे बांगल मुस्लिम अबर्जन के इसलमर दिखा दावा दीबेंदी नीति समूह देख মুসলিম জীবনের মূল ভিত্তি প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা একটা জীবন আপনাদের সামনে তুলে ধরছে খুব সুন্দর ঘটনা নাব আহ নামে এক মেয়ে ছিল হজরত আবু তলবের দাসী আবু তাহলে বলছেন না তোমাকে একটা কাজ দিচ্ছে আমি কাজটা কি তুমি একদিন থাকবে খাদিজা কিভাবে নবী মোহাম্মদ কে গ্রহণ করেছে নবী মোহাম্মদ করেছে কিভাবে জীবন যাপন করে আমাকে একটু জানাও কারণ নবী মোহাম্মদ আমার ভাতিজা যে ধর্ম নিয়ে এসেছে আমার কাছে মনে হয় খুব নতুন কিছু কথা খুব নতুন কিছু দিক নির্দেশনা সমাজকে উলটিয়ে পাল্টিয়ে দেওয়ার কথা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 খুব আশ্চর্যজনক কিছু দেখলাম ও স্বামী হয়তো কিছু আশ্চর্যজন আমার স্বামী এসে যাচ্ছে ইল্লা স্বামী খাদি যায় ফা খাত তিনি ইলাল বাবে দরজার দিকে বেরিয়ে আসলেন তখন দরজা খুলে দিয়ে হাত বাড়িয়ে দিলেন এবং তার মাথাটা এরপরে বি আবি আমার আব্বা এবং আমার আম্মা আপনার জন্য স্বর্গিত হোক এই কথাটা সাধারণত আরবরা বলে বি আবি ওয়া অম্মি তার মানে আমার বাবা মার চেয়েও আপনাকে আমি প্রাধান্য দিচ্ছি আপনার আমার আবা আম্মা।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 দেখেন কাজ আছে সেটা আমরা পরবর্তী পর্যায়ে আলোচনা করব কিন্তু স্বামীর জন্য এটা কিন্তু করা দরকার আমি একটা বই পড়লাম বইটার নাম হলো যে আলমার আতু ফিত্তা ইসলামী জীবন দশ দৃষ্টিভঙ্গিতে নারী এই বইয়ের মধ্যে স্তাহাজ ডক্টর আব্দুল মোতায়াল আল জুবারি এই ঘটনাটা উনি উল্লেখ করেছেন ঘটনাটা হলো এই তিনি এক মেয়ের ঘটনা বলতেছেন যে মেয়ের স্বামী হলো কাঠুরিয়া মানে জঙ্গলে কাট কাটে কেটে ওই কাঠগুলো বিক্রি করে যে ইনকাম করে সেখান থেকে তারা খায় এদেরকে হাতে বলা হয় মানে যারা কাঠুরিয়া এই কাঠুরের ওয়াইফ এইভাবে তার স্বামীর বর্ণনা দিচ্ছে আমি আরবিটাও বলবো এবং তার অনুবাদ করবো দেখুন কত সুন্দর সুন্দর কথা বলছে না যে আমি একজন পুরুষ আমি আমার স্বামী যখন জঙ্গলে বের হয়ে যান কাট কাটার জন্য তখন আমার অন্তরের মধ্যে আমি অনুভব করি যে কষ্টটা তিনি পাচ্ছেন শুধু আমাদের খাওয়ানোর জন্য যে কষ্ট উনি পাচ্ছেন চিন্তা করে দেখুন যে স্বামীর কষ্টটা মনের মধ্যে অনুভব করা মোহাম্মদ হোসাইন এয়াকুব নামে একজন লেখক তার সিফাতুল মুসলিম মুলতাজিমা একজন প্র্যাকটিসিং মহিলার ও যে কোয়ালিটিস থাকে ওখানে বলতে যেয়ে উনি বলছেন যে আমি বলতে চাচ্ছি না যে আপনি আপনার স্বামীর জন্য একজন দাসী হয়ে যাবেন কিন্তু আপনার কাছ থেকে আমি আশা করি কি কি প্রথম আমি চাচ্ছি না যে ঘরের মধ্যে আমার কোন বোন তিনি আবদ্ধ হয়ে জীবনটা এমনভাবে থাকবেন যে সময় পোশাক পরিহিত অবস্থায় মুখে নেক আপ করে না এরকম থাকার জন্য না আমি আমি তার জীবনে রোমান্টিকতা দেখতে চাচ্ছি কি ধরনের রোমান্টিকতা আমি চাচ্ছি মাহিয়া বাইনা জাউজিহা আমি চাই যে আপনি আপনার স্বামীর সামনে থাকুন সন্তানের সামনে থাকুন আপনি থাকবেন একজন নারী হিসেবে যে নারী পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরীর তাজ মাথায় নিয়েছেন এমনভাবে আপনার স্বামীর সামনে থাকবেন আপনার স্বামী আপনাকে দেখেই বুঝবে যে একজন শ্রেষ্ঠ সুন্দরী মেয়েকে আমি আমার ঘরে স্ত্রী হিসেবে পেয়েছি তাতে যাই জানুব তেতে যাল সুন্দর পোশাক পরুন সুন্দর সাজসজ্জা করুন আপনার জীবনের যে সমস্ত ভালো ভালো যে সমস্ত জিনিসগুলো আপনার স্বামী সহ আপনি অন্য জায়গায় চান আমাদের সমাজে এগুলো সমস্যা হয়ে গেছে যখন স্ত্রী বাইরে বের হয় বাজারে যায় তখন দেখি অনেকে সাজসজ্জা করেন অসুবিধা নেই সাজসজ্জা করতে কিন্তু আপনি বাজারে যাচ্ছেন কাকে দেখাবেন এগুলো আপনি তো ঢেকে রাখবেন এগুলো এগুলো বাজারে দেখাবেন কেন অন্য পুরুষকে দেখাবেন কেন জানেন একজন পুরুষ যখন আপনার এই সৌন্দর্য দেখে তার মধ্যে টেম্পেশন তৈরি হয় এই টেম্পটেশনের জন্য সে গুণাগার হচ্ছে এই গুণাগারের কারণ কিন্তু আপনি হয়ে দাঁড়ালেন কিন্তু এইটা যদি আপনার স্বামীকে দেখান সে আনন্দিত হচ্ছে সে আপনাকে পেতে চাচ্ছে সে অন্য কোনো মহিলার দিকে যাচ্ছে না আর ভালোবাসা আপনার দিকে দিচ্ছে প্রেম আপনাকে নিবেদন করছে এটা কি ভালোবাসা নয় এটা কি সুন্দর গর গৃহ তৈরি নয় এটাকে উনি বলতে চাচ্ছেন উনি বলছেন যে তুগাই রুফি তার তী বা আসা বা আপনি আপনার ঘরকে সুন্দর করে সাজান সুন্দর করে সাজাতে যেয়ে একই রকম প্রত্যেক করবেন এমন না চেঞ্জ করুন আজকে যে সেটিংটা আছে কালকে সেটিংটা একটু চেঞ্জ করুন আপনার ঘরে আজকে ধরেন আপনার টেবিলের মধ্যে এইগুলো ছিল এই টেবিলের জিনিসগুলো অন্য জায়গায় রেখে অন্য জিনিসগুলো টেবিলে রাখেন আপনার স্বামী এসে দেখে বুঝুক যে আমি যেমন কষ্ট করি আমার স্ত্রীও তেমন কষ্ট করে আমাকে ভুলানোর জন্য আমার স্ত্রী এরকম তাহলে ওই স্বামীর মন কিন্তু অন্যদিকে যাবে না ডক্টর মোহাম্মদ হুসাইন একে বলতেছেন যে দেখো আমি পছন্দ করি যে তুমি একদিন একরকম সাজবে আরেকদিন তোমার হাতে একটা ফুল থাকুক আরেকদিন তোমার হাতে তোমার একটা নতুন ধরনের কাপড় পর আরেকদিন তোমার একটা এমন সুন্দর রান্না করো যেটা আগে কোনো সময় রান্না হয়নি আরেক দিন তুমি তোমার ও স্বামীকে এমনভাবে তুমি সম্বাসন জানো যেটা সম্পূর্ণ নতুন ভাষা তাহলে স্ত্রী মানে আর স্বামীর মধ্যে নতুনত্ব আসতেছে জীবন নতুন তৈরি করতেছ রোমান্টিকতা তৈরি হচ্ছে রোমান্টিক পরিবেশ তৈরি হয়েছে ভালবাসা আসতেছে সন্তানরা উপলক্ষ লক্ষ্য করছেন যে নতুনত্ব আছে ক্রিয়েটিভিটি এখানে আছে এই ধরনের কিন্তু হওয়া উচিত কারণ আপনার স্বামী যখন কাজ থেকে আসে এগুলো একটু এক্সপেক্ট করে যখন এগুলো হয় তখন মহব্বত বৃদ্ধি হয় আমাদের নবী সাল্লাহ সাল্লাম কখনো এটা চাইতেন না যে আমার স্ত্রী সারাদিন কাজ করতে থাকুক এবং তার এই কাজের মধ্যে রেখে দিয়ে আমি অন্য জীবনযাপন করি না আমাদের রসুল সাল্লাহ সাল্লাম যখন ঘরে থাকতেন এবং দেখতেন যে তার স্ত্রীরা কাজ করতেছে। স্বামী হয়ে তখন স্ত্রীর কাজ করে দিতেন এই যে পরিবার গঠন করা স্বামী এবং স্ত্রী হিসেবে সাহবাইকেরা আমার জীবনে আমরা এগুলো দেখতে পাচ্ছি আল্লাহ রসুল সাল্লাহাম এটা করতেন তার স্ত্রীদের কাজে সাহায্য করতেন আর আমরা এমন এমন হয়ে গেছি যত বেশি বুজুর্গ তত বাসায় যেয়ে স্ত্রীদেরকে দেখাতে চাই যে আমরা এমন তোমরা আমাদের পাশে আসতে পারব না এটা কিন্তু না এটা হলো আমি যত বেশি বুজুর্গ তত বেশি নবী মোহাম্মদ সাল্লামকে মেনে চলতেছি আবার মেয়েদের মধ্যেও এমন হয়ে যায় মাঝে মাঝে এত বেশি দেখাতে চায় যে স্বামী অনেক সময় হতাশ হয়ে যায় যে কি ব্যাপার এটা কোন দিকের কথা হ্যাঁ আপনাকে একটা জিনিস আমি বলি যে মেয়েরা নারীরা স্বামীদেরকে ভালো পথে রাখার চেষ্টা করবেন যেমন ভাবে তারা ভালো জিনিস করার জন্য বলতেন ভালো পথে রাখার জন্য চেষ্টা করতেন আমি একজন কথা স্বামী স্ত্রীর স্ত্রী চলার পথ হলো এই রকম নবী মুহাম্মদের খাদিজা নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এবং আয়েশা জুবাই এবং আসমা এদের জীবন ছিল প্যারালাল জীবন ছিল লাইফ পার্টনারশিপ এই জীবনে যারা চলে তাদের সুন্দর জীবন গঠন হয় সুন্দর পরিবার গঠন হয় এদের সন্তানরা যারা হয় সাহাবি হয় হয়। আসমা বিনতে বখ আবদুল্লা জুবাইর কে বলতেছেন যে তুমি কি ব্যাপার তুমি ঘরে আসছো কেন বলে যে আম্মা যুদ্ধ শুরু হয়ে গেছে এবং আমার মনে হচ্ছে শেষ যুদ্ধ আমি মনে হয় শহীদ হয়ে যেতে পারি আর এরপরে আর দেখা হবে কিনা তো আপনার কাছে দোয়া নেওয়ার জন্য আসছে তখন আসমার চোখ দুটো চলে গেছে উনি অন্ধ হয়ে গেছেন উনি বলেন যে আমার পাশে এসো তোমার গায়েটা আমি শেষবারের মতন হাত বুলিয়ে দেখি উনি হাত বুলিয়ে দেখতেছেন গায়ে দেখে যে যে লোহার লোহার তৈরি তৈরি বর্ম বর্ম বলেন তোমার কেন উনি গায়ে বর্ম পরে আসলাম যাতে করে আপনার মনে শক্তি আসে যে আমার ছেলে যাচ্ছে যুদ্ধে গেলেও তাকে কেউ মারতে পারবে না তার গায়ে লোহার তৈরি বর্ম আছে এজন্য। জন্য উনি বললেন না তুমি বর্ম খুলে যাও খুলে যে যুদ্ধ করো তুমি যদি শহীদ হয়ে আসো আমার কাছে আমার কোনো যায় আসে না আমি শহীদের মা হতে চাই উনি যুদ্ধ গেলেন যুদ্ধ গেলেন যুদ্ধে উনি শহীদ হলেন শহীদের লাশ তার কাছে আসলো উনি বললেন যে আল্লাহ আমি শাহাদাতের নজরানা হিসেবে দেখছেন ঘর কিভাবে হয়। ঘর কিভাবে বানাতে হয় সাহাবি মহিলারা একটা ঘর তৈরি করলেন স্বামী বানালেন সন্তান বানালেন সন্তানকে গড়ে তুললেন এইভাবে কিন্তু তারা ইতিহাসের স্বর্ণাক্ষরের নামকে লেখাই ফেলেছেন কেয়ামত যখন হবে বিনা হিসাবে বানাই ফেলে বানাই ফেলে যখন মরণ আসবে আল্লাহর কাছে বলবো আল্লাহ সাহাবাই হতে চেয়েছিলাম তাদের মতন বানায় নাও তাদের সাথে আমাদের জান্নাতে নিয়ে যাও আল্লাহ আমাদেরকে ডাকবেন যে আইসো তোমরা সুন্দর মানুষের এই মিছিলে তোমরা দাঁড়িয়ে যাও মিশে যাও জান্নাতের মধ্যে প্রবিষ্ট হও আল্লাহ এমন একটা পর্যায়ে আমাদেরকে নিয়ে যাও তার জন্য কিন্তু সিদ্ধান্ত নিতে হয় সিদ্ধান্ত নিতে হয় এবং এই সিদ্ধান্ত না এই পৃথিবীর এই সমস্ত এপিসোড আপনাদেরকে জাগাতে এসেছে ঘুমের সময় নাহি আজ উঠে আসুন মুসলিম বোনেরা মুসলিম মায়েরা মুসলিম সন্তান সন্ততিরা আসুন আমাদের জীবনকে আরো রাঙিয়ে তুলি সুন্দর করে আমরা আমাদের জীবনকে গঠন করে জান্নাতের পাদদেশে আমাদেরকে নিয়ে যায় এবং সাহাবিদের সাথে আমাদের জীবন সুন্দর হয়ে জান্নাতের ভিতরে আমরা অনুপ্রবিষ্ঠিত হই আল্লাহ আমাদের কবুল করুন অমা তফিক ইসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ববরকত ইসলামের উপরে ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর শেখ শাহেদুল্লাহ খান মাদানী আহমদুল্লাহ হোসেনের উপস্থাপনায়। अन्य गुणावल देख अनुनान इना दुनिया रात साढ़े नुन सम्प्रचार सकाल आठ टाइम टी थर धर्मतत्व मान हलो ईश्वर सम्पर्कल ঈশ্বর কে জানার জন্য এটি পবিত্র কোরআনের একশো বারো নাম্বার স্তূর আল্লাহ চিরস্থায়ী এবং কারো মুখাপেক্ষী নন ওয়ালামিউ তিনি কাউকে জন্ম দেননি কখনো জন্ম নেননি ওয়ালামিয়ান এবং তার সমতুল্য কোনো কিছুই নাই সহি উল্লেখ করা আছে ছয় নম্বর খন্ডে পবিত্র কোরানের তিন ভাগের এক ভাগের সমান সত্য ঈশ্বরকে যাচাই করার জন্য চারটি বৈশিষ্ট্য প্রথম হলো আহাদ তিনি একক দ্বিতীয় হলো